আর এ সনদেই বর্ণিত হয়েছে যে রাসুলিল্লা সাল্লা করেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করল সে ব্যক্তি আল্লাহ আনুগত্য করল আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে ব্যক্তি আল্লাহরমানি করলো। আর যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে ব্যক্তি আমারই আনুগত্য করলো আর যে ব্যক্তি আমিরের নফরমানি করলো সে ব্যক্তি আমারই নাফরমানি করলো ইমাম তো ঢালস্বরূপ তার নেতৃত্বে যুদ্ধ এবং তারই মাধ্যমে নিরাপত্তা অর্জন করা হয় অতঃপর যদি সে আল্লাহর তাকোয়ার নির্দেশ দেয় এবং সুবিচার প্রতিষ্ঠা করে তবে তার জন্য এর পুরস্কার রয়েছে আর যদি সে এর বিপরীত করে তবে এর মন্দ পরিণাম তার উপরই বর্তাবে